বাংলা মানবতা সমাধান হমতুল আলহামদুলিল্লাহ রবিলাম ওয়াসালাম আল্লাহ আশ্রফুল সালিম ওয়াবাদ পৃথিবী বাংলার সম্মানিত দর্শক ও শ্রোতা আপনাদেরকে আমাদের বিশেষ আয়োজন বিশেষ ব্যক্তিদের সাক্ষাৎকার হলেন প্রখ্যাত ব্যক্তিত্ব শেখ শহীদুল্লাহ খান মাদানী আসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা আজকে তার কাছে বিশেষ একটি বিষয়ে জানব এবং আপনাদের কাছে পেশ করব আসুন সরাসরি চলে যাই আমাদের মূল সাক্ষাৎকারে সে আপনি সময় দিয়ে আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জি ধন্যবাদ আপনাদেরকেও জান আমরা আজকে আপনার কাছে একটি সুনির্দিষ্ট বিষয় জানবো আমরা বিগত পর্বে সিরিকের ভয়াবহতা এবং কী কী সিরিক নিয়ে আলোচনা করেছি আজকে আপনার কাছে জানবো সমাজে বেদাতের ছড়াছড়ি আলহামদুলিল্লাহ ধন্যবাদ মহাতারাম আপনি অত্যন্ত চমৎকার একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন আসলে বেদা একটি অত্যন্ত ভয়াবহ অপরাধ যে অপরাধের মাধ্যমে আজকে মানুষ দিন থেকে দূরে সরে যাচ্ছে বরং বলা যেতে পারে মানুষকে ইসলাম থেকে ইমান থেকে থেকে সরানোর পথভ্রষ্টতার দিকে নেওয়ার ইবলিসের সবচেয়ে বড় হাতিয়ার যেটা সেটার নাম হল বিদা এজন্য প্রসিদ্ধ মহাদ্দ ইমাম সুফিয়ান সৌরি রাহম বলেন এই গুণাহের কাজগুলির চেয়ে বেদাত কাজটা হলো ইবলিসের কাছে অধিক প্রিয় মানুষকে ইসলাম থেকে পদভ্রষ্ট করার জন্য লিপ্ত হয় সে নিজে স্বীকার করে যে আমি একটা অন্যায় করছি এবং সুযোগ পেলে একদিন না একদিন সে আল্লাহর কাছে ক্ষমা চায় যে আমি অন্যায়টা করে ফেলেছি তৌবা করার সুযোগ পাবে না বরং এই অন্যায়টাকে ন্যায় মনে করে সে কারণ সে ভালো মনে করে ভুল করে কারণ সে মনে করে যে আমি একটা ভালো কাজ করছি যার ফলে শয়তান সেখানে সফল হয় শয়তন সফল হয় তাকে পদভ্রষ্ট করতে সে এই অপরাধ থেকে সে তোবা করার কোনদিন সন্ন্যার গুরুত্ব দেওয়ার সাথে সাথে বেদা থেকে তিনি সতর্ক করেছেন করতেন এবং সন্ন্যার গুরুত্ব দেওয়ার সাথে সাথে বেদা থেকে সতর্ক করেছেন বিশেষ করে আমাদের এই সময়ের জন্য হচ্ছে আজকের এই বক্তব্য দিন মানে আপনি না থাকলে আমরা যেন চলতে পারি ইমান ইসলামের উপর কিছু উপদেশ দি রাসুল সাল্লাম উপদেশি গিয়ে তিনি বললেন শেষে বললেন জেনে রাখোলা বেঁচে থাকবে সে ইসলামের মাঝে কিন্তু অনেক মতভেদ দেখতে পাবে আজকে অনেক মতভেদের সামনে পৌঁছে গেছি হয়তো একজন মানুষ মনে করতে পারে যে ইসলামে এত মতভেদ কেন আসলেই অবস্থাটা এমনই কোনো সুযোগ নেই সেই কথাই আল্লাহ সমস্যার কথা শুধু মুক্তির পথও তিনি বলে দিয়েছেন কি বললেন তিন ধরনের কথা বললেন প্রথম বললেন যে তোমাদের এই সমস্যা থেকে মুক্তির জন্য পথ হলো আমার সন্নাকে আমার খোলাফায় রাসিদ্দিনের সুন্নাকে তোমরা আঁকড়ে ধরবে এটা তোমাদের জন্য অপরিহার্য ফরজ এটা তোমাদের জন্য দ্বিতীয় বললেন বিহা শুধু না। বরং শক্ত করে ধরবে কেমন শক্ত মারির দাগুলি দিয়ে তোমরা কামড়ে ধরবে সুন্নাকে এর মানে বুঝাতে চাইলেন আল্লাহ রাসুল সাল্লাম যে মানুষ সুন্না ধরতে চাইবে কিন্তু সুন্না যেন তার কাছ থেকে ছুটে যেতে চাইবে তাই দাঁত দিয়ে কামড়ে ধরার মতো শক্ত করে সুন্নাকে না ধরা পর্যন্ত সুন্নার উপর টিকে থাকাটা খুব কঠিন তৃতীয় পর্যায়ে আল্লাহ রসু আসাল্লাম বললেন সুন্নার বর্ণনা দিলেন সুন্নাকে আঁকড়ে ধরতে বললেন কঠিনভাবে। তৃতীয় পর্যায়ে সতর্ক করলেন তোমাদেরকে সতর্ক সাবধান করছি সমাজে সন্ন্যার নাম দিয়েও কিন্তু অনেক সুন্না চালু হবে যেগুলি প্রকৃত পক্ষে নয় ইসলামের কাজ নয় নয় বরং এগুলি নাম দিয়ে নতুন বিষয়। সেই নতুন আবিষ্কৃত মানুষকে কোন পথে নিয়ে যাবে বললেন ওকুল্ল মহাদাসীন বেদাহা ইসলামে আবাদতের নাম দিয়ে যত নতুন আবিষ্কৃত হয়েছে সবগুলি হলো বেদাহাতকুল্ল বেদাহাতীন দলালা এই বেদাত মানুষকে নিয়ে যাবে সবচেয়ে সকল গুমরাহী মানুষকে জান্নাতের দিকে নিতে পারে না নিবে জাহান নামের দিকে এ হাদিস থেকে এটাও বোঝা যায় ইবলিসের বড় খাদ্য এটা জি এবং সন্না বাদ দিয়ে অ্যাবাদতের নাম দিয়ে যা কিছু তৈরি হয়েছে ইসলামে সন্না বলতে করান এবং হাদিস এর আলোকে ইসলামে যে আবাদত রয়েছে এটা বাদ দিয়ে যতই নতুন কিছু আবিষ্কার করা হয়েছে আবাদতের নাম দিয়ে চাই সেটি স্বতন্ত্র বিষয় হোক অথবা ইসলামের কোনো বিষয়কে ভিন্ন রূপ দান করে সেরকম সাজানো হোক এবং সন্ন্যায় পাওয়া যায় না এটাই হলো বেদাহাত সেটা বিভিন্ন যুগে বিভিন্ন সমাজে বিভিন্ন পরিবেশে বিভিন্ন রকম হতে পারে সে অনেকে বিমানকে বেদাত বলতে চাই মানুষকে অপকৌশল ব্যবহার করে যে এগুলি তো বেদাত যে রাসুলামের যুগে এরোপ্লেন ছিল না এখন হয়েছে রাসুল্লাহ ছিল না এখন হয়েছে মাইক ছিল না এখন হয়েছে এই বলে মানুষকে আর একটু ধোকা দিতে চায় জি জি জি জি কি ধোকা যে এগুলি যেহেতু ছিল না এখন আপনি এগুলি ব্যবহার করছেন এটা আপনার জন্য যায় তাহলে ইসলামে ওগুলি না থাকলেও এখন এগুলি এসেছে এগুলি আপনার জন্য কোন আমরা বলবো যে আসলে দেখুন বেদাহাত শব্দটি পূর্বে ছিল না এমন কিছু নতুন কিছু হলো মূলত শাব্দ তো সেই শাব্দিক অর্থে আমরা বলবো যাহা হ্যাঁ কোনো সন্দেহ নেই এরোপ্লেন এই যুগের অন্যত মিডিয়া বলেন বা কম্পিউটার বলেন বা আর কিছু বলেন আবিষ্কার ঘটাবেন এটা হলো ইসলামে নিষিদ্ধ আমরা বলবো যে কেউ যদি এগুলি দিয়ে ধোকা দিতে চায় মানুষকে যে এগুলি যেহেতু নতুন আবিষ্কার হয়ে গেছে না, আমরা বলবো যে না এটার জন্য কোনো ইনশাল্লা ছোট্ট একটা আমরা বেরতে যাব আমরা অত্যন্ত জ্ঞান গর্বপূর্ণ আলোচনা উপভোগ করছিলাম সমহলে একটু বিরতির বিরতির পর আবার ফিরে সাথে থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু দ্য স্টুডেন্টস অফ ইসলামিক watch little wonders at their best Bishoy shishura aaj raat chhan chhattai bangladesh e o shondar chhattai bharote peace tv bangla e আমি মোহাম্মদ হাশেম মাদানি চোখ ও জীবের আপদ থেকে বাসতে চান তাহলে দেখুন চোখ ও জীবের ফল শুধু বাংলায় পিস টিভি বাংলায় আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী আমরা ছোট্ট একটি বিরতির পরে আবার আলোচনায় ফিরে আসলাম আসুন আমরা চলে যাই আমাদের সম্মানিত অতিথির কাছে তিনি যা বলছিলেন বেদাত সম্পর্কে জি শেখ আপনি জি বেদাতের কিছুটা পরিচয় আমরা তুলে ধরছিলাম সুতরাং বেদাত এমন একটি জঘন্যতম অপরাধ যার মাধ্যমে তার মাঝে একটা হলো বলা হয় যে আজকে উন্নত প্রযুক্তির আবিষ্কারও এটাও হলো বেদাৎ সুতরাং এটা যেহেতু চলতেছে অতএব এটাও চলবে আমরা বলবো যে না এটি একটি ধোকা ছাড়া কিছুই নয় এবং হাসানা বলতেছি ঠিক একইভাবে বলা হয় যে বেদাত হাসানা এবং সাইয়া কিছু রয়েছে ভালো এবং কিছু রয়েছে খারাপ খারাপগুলি চলবে না ভালো চলবে আসলে এই ধরনের ভাগাভাগি করা এটাও একটা বেদা জি তিনি বলে দিয়েছেন সকল প্রকার বেদাতেই হলো পথভ্রষ্টতা কোনো বেদাত কখনো ভালো হতে পারে না বেদাৎ মানেই হলো পথভ্রষ্টতা যেমন পাপ বিভিন্ন প্রকারের আছে কিন্তু জিনিসটা যদি বোঝার জন্য কেউ করে থাকে তাহলে সেটি হতে পারে অসুবিধা নাই যেমন কাউলি বেদাত মানে কথাগত বেদাতি বেদাত মানে কর্মগত বেদাত কিন্তু অপরাধের দিক থেকে কেউ যদি বলে যে এটা অপরাধী আর এটা অপরাধী নয় তাহলে এই ধরনের ভাগাভাগি এই ধরনের প্রকার বর্ণনা এটি সম্পূর্ণ নিষিদ্ধ যেমন মদ শুধু মদ না এর মাঝে তারতম্য থাকতে পারে যে কোনোটা বেশি অপরাধী কোনটা কম অপরাধ যেমন শের শের মানেই হলো সবকি নিষিদ্ধ নিষিদ্ধ কিন্তু কোনটা হলো শের কে আকবর যার কারণে জঘন্যতম এর মাধ্যমে ইসলাম থেকে বের হয়ে যাবে আর কতগুলি রয়েছে এর দ্বারা অপরাধী হবে কিন্তু ইসলাম থেকে বের হয়ে যাবে না এতটুকু বলতে পারি কিন্তু সকল প্রকার বেদাত মানেই হলো হারাম বেদাত মানেই হলো নিষিদ্ধ এখানে ভালো ও মন্দ বলে ভাগ করার কোনো সুযোগ নেই বেদাহাতের জঘন্যতম ভয়াবহ পরিণতি প্রথম বিষয় হলো এর মাধ্যমে এটা যেন সূক্ষ্মভাবে ইসলাম থেকে সরায় ফেলবে মানুষকে পথভ্রষ্ট করে ফেলবে জাহান্নামের দিকে নিয়ে যাবে এমনই একটি কর্ম হল বেদাহাত দ্বিতীয় আপনি যতই সলা তাদাই করেন যতই শিয়াম পালন করেন যতই ইসলামের কাজ করেন যেটি সহিদে এসেছে আল্লাহ রাসুল সাল্লাম বলে আমার কাছে আমি হাউদের কাছে অপেক্ষা করব আমার উন্নতের জন্য সেই হাউসে হঠাৎ একদল মানুষ চলে আসবে আল্লাহ রাসুলাম যে হঠাৎ তারাও এসেছে পানি পান করার জন্য বাধা দিচ্ছ এখানে আসতে দেখুন আমি তাদেরকে চিনতেছি তারা আমার উন্মত কিভাবে চিনবেন নবিসালাম অন্য হাদিসে এসেছে রাসুল সাল্লাম তার উম্মত চিনবেন অজুর যে সমস্ত করা হয়। এগুলি ঝলমল করবে এগুলির মাধ্যমে চিনবেন সেখানে তো রয়েছে তার আল্লাহ এভাবে যখন বন্ধ করে দেওয়া হবে নিষিদ্ধ করে দেওয়া হবে আল্লাহ রাখলাম বলবেন যে আমি তাদেরকে চিনি তারাও আমাকে চিনছে কেন তোমরা বাধা দিচ্ছ ফেরেজ বলবেন এখানে আর সুযোগ দেওয়া হবে না রাসুল সাল্লাম শোনার সাথে সাথে ধিক্কার দিয়ে বলবেনা বাঁ যারা আমার পরে আমার পানি পান করার সুযোগ নেই যারা এইভাবে বেদা চালু করবে আজকে অনেকেই হয়তো নিজের স্বার্থের জন্য এই সমস্ত বেদা চালু করে কেউ নিজের চাকরি ধরে রাখার জন্য কেউ নিজের আর্থিক ভাবে উপকৃত হওয়ার জন্য কেউ নিজের মত সুপ্রতিষ্ঠিত করার জন্য একটু আল্লাহ করছে বেদাত চালু করে দিয়ে আল্লাহর কাছে সে ক্ষমা চাইতেছে আল্লাহ বলে আলমিন কি তাকে ক্ষমা করবেন সেই সুযোগ রয়েছে কারণ রাসুল সাল ইসলাম বলেন ইন আল্লাহ আবেদন আল্লাহ পৌঁছার সুযোগ পায় না সুতরাং কোন বেদাতি বেদাতি লিপ্ত থাকা পর্যন্ত তার কোন দোয়া আল্লাহর কাছে কবুল হওয়ার সুযোগ নেই আপনি আখেরি মুনাজাত বলেন আর আউল মোনাজাত বলেন সাথে সাথে আপনার এবং আল্লা মাঝে একটা আড়াল তৈরি হয়ে গেছে আল্লাহ একটা আড়াল তৈরি করে দিয়েছেন যার ফলে আল্লাহর কাছে এটা না। যতক্ষণ না আপনি এই বেদা থেকে মুক্ত হতে পারেন যে কোনো আমলি বসবে না এটা শুধু মক্কাম তার মাঝে এক শ্রেণী হল হাদিস যে ব্যক্তি কোনো বেদা হাতিকে অপরাধীকে আশ্রয় দেবে আপনি হয়তো একজন মানুষ দেখতেছেন খুব দিনদার ভালো ভদ্র মানুষ তাকে আপনি আশ্রয় দিলেন কিন্তু কিন্তু জেনে মেহমান মনে করে আশ্রয় দিলেন ঠিকই এই লোক যদি বেদা হয়ে থাকে তাহলে তাকে আশ্রয় দেওয়ার কারণে আপনার প্রতি আল্লাহ আনন্দ কঠিন আপনি বেদাতে লিপ্ত হননি শুধু একজন বেদাতি সে বিষয়টি হলো আসলে বেদাতকে কে না চিনার কারণে অনেক সময় নিজেও বেদাতে লিপ্ত হয়ে আছে আবার মানুষকে বলতেছে তোমরা বেদাত করো না জি জি জি না চিনার কারণে বেদাত তার কাছে স্পষ্ট না হওয়ার কারণে নিজে বেদা হাতের সমুদ্রে হাবুডুবু খাচ্ছে এক শ্রেণীর মানুষ মিলাদ করতেছে ক্যাম করেনা আরেক শ্রেণীর মানুষ মিলাদ করতেছে এবং ক্যাম করতেছে যে বলতেছে মিলাদ করছি আমরা কিন্তু ক্যাম করি না ওই শ্রেণীকে বলছে যে তোমরা বেদা তোমরা বেদাত আরেকটি জঘন্যতম অত্যন্ত ভয়াবহ বিষয় এই অনেক সময় মানুষ মনে করে কি যে আমি আবাদত করলাম যদি আল্লাহর কাছে কবুল না হয় তাতে তো অসুবিধা নাই তো করলাম আল্লাহ দয়া করলে কবুল করতেও পারে এ চিন্তা করার সুযোগ নাই সন্দেহ ঢুকে গেল আল্লাহ সুবাহ গ্রহণযোগ্য হয় সেই আবাদতে আপনাকে করতে হবে আপনি আবাদত করলেন বললেন যে সে কাছে কিনা এটা নিয়ে আমি অত চিন্তা করব না আপনার আবাদতের মধ্যে দিয়ে যদি অথব আমরা বলবো যে প্রতিটি আবাদতের ক্ষেত্রে আমাকে শেরক মুক্ত বেদাত মুক্ত হচ্ছে কিনা এটি অবশ্যই নিশ্চিত হয়ে সেই অনুযায়ী আবাদত করার চেষ্টা করি সম্মানিতমৎকার আলোচনা শুনছিলাম কেউ বলেন যে না এটা হাদিসটা একটা সমস্যা আছে সুতরাং তো বা কবুল হবে এটা প্রশ্ন আসে না বরং ইয়ামতের মাঠে রসুল সাল্লাম বলছেন যে বেদাতি ব্যক্তির কোনো সমন্বিত উপস্থিতি আগামী পর্বে আবার সাক্ষাৎ হবে ইনশাল্লাহ এ আশায় ব্যক্ত করে আপনাদের সকলকে এবং আমাদের অতিথিকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে ধন্যবাদ জেনে শেষ করছি اقول قولي هذا استغفر الله لي ولكم ولجميع المسلمين والسلام عليكم ورحمه الله وبركاته حتى ما يا في كبري والموت যোগসানি ও যোগ লহুম অজো হুম লম অজো হুম নাই দিম হউফুম নারিম অর হুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আসসালামু আলাইকুম আমি আমাদের এই ধরপির আসল সৌন্দর্য উন্নদের কাছে ছড়ানোর জন্য চেষ্টা করছি কিন্তু দুর্ভাগ্যবশত আমি ইসলামের বাণী ছড়ানোর কোনো উপায় খুঁজে পাইনি আমার কাছে এর সমাধান আছে যে হেতু আমি কোনো আলেম নই তাই আমি বেঁচে নেছি পিএস টিভি কে একটি আন্তর জাতি খেতি সম্পূর্ণ ইসলামিক টেলিভিশন চ্যানেল একটা টেলিভিশন চ্যানেল কে কি জায়গা দেয়া যাবে হ্যাঁ শوتي যদি এটা হয় নন প্রফিট ইসলামিক টেলিভিশন চ্যানেল পিএস টিভি নাই কেন নয় जकतो दान अर्थ पल बैंक सच रउ बी শূন্য শূন্য আট তিন সুয়ে ওয়াই জিবি দুই দুই টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন সাপোর্ট এট মানবতার সমাধান